আর আকাশ ও পৃথিবীর যাবতীয় গোপন সত্যের জ্ঞান একমাত্র আল্লাহরই আছে এবং কিয়ামত সংঘটিত হবার ব্যাপারটি মোটেই দেরি হবে না চোখের পলকে ঘটে যাবে বরং তার চেয়ে কম সময় আসলে আল্লাহ সবকিছু আলহামদুলিল্লাহ কিয়ামতের আট নম্বর আলামত হচ্ছে শান্তির প্রসার ঘটবে হাদিসে বর্ণিত হয়েছে যে শান্তির প্রসার ঘটবে আবার এও বর্ণিত আছে যে ফিতনার প্রসার ঘটবে এবং এই দুটো একই হাদিসে বলা আছে অতএব এগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন সময়ে ঘটবে যখন ইসলাম থাকবে তখন শান্তি বজায় থাকবে আর যখন মানুষের উপরে ধর্মের প্রভাব কমে যাবে দিন মানার প্রবণতা কমে যাবে তখন দুর্নীতি ও ফিতনা বৃদ্ধি পাবে হত্যা বৃদ্ধি পাবে রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের কিছু হাদিসে এই শান্তির প্রসার সম্পর্কে আমরা জানতে পারি যেমন তাদের একটি কথা হলো। যেমন তাদের একটি হল রাসুলুল্লাহ সাল্লা উলাইসাল্লাম একবার ঘরে হেলান দিয়ে বসেছিলেন খাব্বা ব্রাদিউল্লা তাল্লাহু রাসুল্লাহ সাল্লাহামের কাছে আসলেন এবং মক্কায় সেই সময়ে ইসলামের প্রাথমিক বছরগুলোতে সাহাবারা যে কঠিন সময়ের মোকাবেলা করছিলেন সে বিষয়ে অভিযোগ করলেন তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে ফরিয়াদ জানালেন আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না রাসুল্লাহ কাবা কাবাঘরে হেলান দিয়ে বসেছিলেন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 রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন যে তোমাদের পূর্বে এমন লোক ছিল যাদেরকে তোমাদের চেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে চিন্তা করে দেখুন কারো মাথায় একটি করার ধরা হয়েছে তাকে দ্বিখণ্ডিত করে ফেলার জন্য কিংবা লোহার চিরুনি দিয়ে তার হাড় মাংস আলাদা করে ফেলা হচ্ছে চিন্তা করে দেখুন তাদের কষ্টের মাত্রা কিন্তু এত কিছু সত্ত্বেও তারা তাদের দিন ত্যাগ করেননি এরপর রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম বললেন কিন্তু আল্লাহ এই দিন পরিপূর্ণ করবেনি তিনি এই দিনকে বিজয় দান করবেনই যখন এমন একটা সময় আসবে একজন সফরকারী সানা থেকে পর্যন্ত ভ্রমণ করতে পারবে কিন্তু সে আল্লাহ ও ছাড়া আর কাউকে ভয় করবে না সানা ও অঞ্চলে শান্তি বিস্তার ঘটবে নিরাপত্তাহীনতা থাকবে না তো সে সময়ে ইয়েমেন আরবের অন্যান্য অঞ্চলের মতো একটি উপজাতীয় অঞ্চল ছিল সেখানে নিরাপত্তার অভাব ছিল নিরাপত্তার ঘাটতি ছিল আপনি যদি ভ্রমণে বের হতেন তবে আপনাকে অবশ্যই সাথে নিরাপত্তা রক্ষী রাখতে হতো যখনই কোনো মুসাফিরের দল বা যাত্রী দল এই অঞ্চলের মধ্য দিয়ে যেত তো সেখানে সেনাবাহিনীর একটি দলকে তাদের নিরাপত্তা প্রদান করতে হতো কোনো নিরাপত্তা ছিল না আসলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে মুসাফিররা আল্লাহ ও নেক্রে জাতীয় হিংস্র প্রাণী ব্যতীত অন্য কাউকে ভয় না করে হাজরা মাতের উদ্দেশ্যে স্থান্যাগ করতে পারবে এবং এটা ইসলামের প্রাথমিক বছরগুলোতেই ঘটেছিল এবং ভবিষ্যতেও এই শান্তির বিস্তার এটা একইভাবে আবার ঘটবে অন্য একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে এমন এক সময় আসবে যখন আরবের জমিনসমূহ, ভূমিসমূহ ভূমি সমূহ নদ নদী এবং বন জঙ্গলের ভূমিতে উঠবে সবুজ এবং মুসাফিররা তখন শুধুমাত্র হারিয়ে যাওয়ার ছাড়া অন্য কাউকে ভয় না করেই মক্কার উদ্দেশ্যে ইরাক ত্যাগ করতে পারবে তৃতীয় আরো একটি হাদিস আছে যা আহমাদ এবং বুখারি বর্ণনা করেছেন আদি ইবনে হাতেম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দেখা করতে এসেছিলেন আদি ইবনে হাতিম ছিলেন উত্তর আরবের বড় একটি খ্রিস্টান গোত্রের নেতা সর্দার এবং বিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী এবং তার বাবা হাতেম তাই তিনি একজন দয়ালু হিসেবে খুবই বিখ্যাত ছিলেন তো যাই হোক তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে দেখা করতে আসলেন এবং যখন তিনি দেখা করতে আসলেন তখন তার বুকের উপরে একটি ক্রুশ ঝুল ছিল তিনি খ্রিস্টান ছিলেন এবং তার বুকের উপরে একটি ক্রুশ ঝুলছিল তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই দৃশ্য দেখে বললেন তিনি সুরাত আয়াতেনক এবং সন্ন্যাসীদেরকে রব বানিয়ে নিয়েছে ইলাহ বানিয়ে নিয়েছে এবং এই কথার মাধ্যমে রাসুল্লাহাল্লা সাল্লাম এবং তার মধ্যে কথোপকথন শুরু হলো এরপরে যা এরপরে যা ঘটলো তা হচ্ছে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 কেমন করে একজন মহিলা একা কি মক্কার উদ্দেশ্যে আল হেরাতেক করতে পারবে আল্লা ব্যতীত অন্য কাউকে ভয় না করে ডাকা তার তাইর গোত্রের লোকদের কি হবে আদি বলেন যে আমি জীবিত হাতে বলেনের ওয়াদাকৃত সেই নিরাপত্তার বাস্তবায়ন আমি আমার নিজের চোখে দেখেছি তো এই হাদিসটি নির্দিষ্ট কিছু অঞ্চলের কথা উল্লেখ করেছে মাত্র যে সেই সমস্ত এলাকায় অঞ্চলে শান্তি নিরাপত্তা এগুলো প্রসার ঘটবে তো তিনি বললেন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 এবং এটাই হলো তাদের চেহারার বর্ণনা যেমন একটা সাদাটি বর্ণের সাথে লালচে বর্ণের ছোট ছোট চোখ বিশিষ্ট এবং তারা উটের প্রসমে নির্মিত জুতা এবং কাপড় ব্যবহার করে সুমান আল্লাহ এই হাদিস রাসুদুল্লাহ সাল্লাহামের একটি মুজেজা আমরা দেখি পাই যে যেই লোকদের সাথে মুসলিমদের লড়াই হয়েছিল তাদের বর্ণনার সাথে তাদের দৈহিক বর্ণনার সাথে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের বর্ণনা হুবহু মিলে যায় এবং এই যুদ্ধ আমরা জানি যে বেশ আগে থেকে শুরু হয়েছিল এবং মুসলিম এবং তুর্কি উপজাতির মধ্যে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 শেষ বিচারের দিনের উপরে আস্থা হারানো এটা অসৎ লোকদের একটি চিহ্ন কিন্তু একটি বিশেষ ধরনের অসাধুতার কথা বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন বুখারি থেকে বর্ণিত যদি আস্থা হারিয়ে যায় তবে কিয়ামত অপেক্ষা করো এবং এটাই পৃথিবীর শেষ পর্যায় সাহবা রাজিয়া জিজ্ঞাসা করলেন আস্থা হারানো এর অর্থ কি এটি কিভাবে হারিয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহাম বললেন যখন শাসন ক্ষমতা দেওয়া হবে অযোগ্য লোকদেরকে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো তখন নেতারা সুফাহাত হবে সুফাহাত হলো এমন লোক যাদের চিন্তা শক্তির অভাব রয়েছে যারা এবং দিন সম্পর্কে জ্ঞান রাখে না অবুঝ যখন এই অযোগ্য লোকেরা নেতা হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো সুমানোল্লাহ শাসন ক্ষমতা এবং নেতৃত্বের বিষয়ে অপর একটি হাজি সেরা সুল্লা সাল্লাম বলেছেন যদি তোমরা শাসন ক্ষমতা নেতৃত্বে এমন কাউকে বসাও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 ইলম বা জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতার প্রসার ঘটবে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেছেন বুখারি থেকে বর্ণিত কি আমাদের কিছু নিদর্শন বা আলামত হল ইলমকে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতা জাহেলিয়াত তার স্থান দখল করবে সাহাবারিয়াল জিজ্ঞেস করলেন তবে কি জ্ঞানীরা রাতে ঘুমিয়ে পড়বেন এবং সকালে জেগে উঠে দেখবেন যে হঠাৎ তাদের সমস্ত ইলম জ্ঞান কেড়ে নেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তার বান্দাদের থেকে দিনের ইলম তুলে নেন না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 যখন ঘটনা ঘটবে তখন এসে আমার কাছে জিজ্ঞাসা করবে আমি বদরের সাক্ষী সাহাবিদেরকে ডাকবো তাদের সাথে আলোচনা করব আমি নিজে কোনো ফতোয়া দেব না সাহাবারা তাত্বিক কিছু বা থিওরিটিক্যাল বিষয় অর্থাৎ যেই ঘটনাগুলো এখনো বাস্তবে ঘটেনি এমন সমস্যা নিয়ে তার সমাধান কি হবে এগুলো নিয়ে চিন্তাও করতে চাইতেন না এখন আমরা অনেক বেশি তাত্বিক প্রশ্ন করি আমরা এমন সব প্রশ্ন করি যার ব্যবহারিক কোনো প্রয়োগ নেই এমনকি সাথে সাথে আমরা স্বেচ্ছায় উত্তরও দিয়ে দিই সুহান আল্লাহ একবার ইমাম মালিকের কাছে একজন লোক এসেছিলেন অনেক পথ অতিক্রম করে মরক্কর আল মাগরীব থেকে কিছু বর্ণনায় আছে যে তিনি স্পেনের আন্দালুস থেকে আসতে পারেন আল্লাহ আলাম। এত দীর্ঘ পথ অতিক্রম করে তিনি ইমাম মালিকের কাছে এসেছিলেন চল্লিশটি প্রশ্ন নিয়ে এবং ৪০টার মধ্যে ছত্রিশটাতেই ইমাম মালিক উত্তর দিয়েছিলেন আল্লাহু আলাম আমি জানি না আল্লাহ ভালো জানেন তিনি মাত্র ছয়টা বা চারটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন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 আল্লাহ আলম এবং তিনি পরবর্তীতে মারা যান তো যখন তারা রাসুল্লাহ সাল্লাহের কাছে যান তারা এই ঘটনা সম্পর্কে খুলে বললেন রাসুল্লাহ সাল্লাহ বললেন তারা তাকে মেরে ফেলেছে এবং আল্লাহ তাদেরকে মেরে ফেলুন তারপর রাসুল্লাহ সাল্লাহাম বললেন যে ক্ষতস্থানের উপরে ব্যান্ডেজ মুসে ফেলাই তো তার জন্য যথেষ্ট ছিল তারা যদি নাই জানত তবে কেন জিজ্ঞাসা করেনি অজ্ঞতার প্রতিষেধক হলো জানতে চাওয়া তারা তাকে কিভাবে উত্তর দিতে পারল তারা কেন আমাকে জিজ্ঞাসা করেনি তারা কেন রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করল না অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জানতে চাওয়া তো দেখুন যে আপাতদৃষ্টিতে একটি ছোট বিষয় বা পবিত্রতা তাহারাতের মতো একটি বিষয় এখানে একটা সামান্য ফতোয়া এটা কতটা ক্ষতির কারণ হতে পারে এমনকি একজন মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে আমরা এই পয়েন্টটি আলোচনা করছিলাম যে অজ্ঞতার কথা এটা কি আমাদের একটা আলামত হিসেবে এসেছে যে অজ্ঞতা মূর্খতা এগুলো বাড়তে থাকবে তো এখানে অবশ্যই লক্ষণীয় যে এখানে যে অজ্ঞতার কথা বলা হচ্ছে তা হচ্ছে যে দিনের কমতির কথা দুনিয়াবি ইলমের ঘাটতির কথা বলা হচ্ছে না দুনিয়াবি ইলম সব সময় এই হাদিসে আখিরাতের ইলম অর্থাৎ আখিরাতের জ্ঞানের কম কথা বলা হচ্ছে আল্লাহর দিন এবং আল্লাহর দিনের ব্যাপারে মানুষের মূর্খতার কথা এখানে বলা হচ্ছে এবং আমরা জানি যে এই দিনের ইলম দিনের জ্ঞানই হচ্ছে ইসলামের শরিয়া এমন একটা সময় আসবে যখন এই অবস্থা এর থেকেও খারাপ হবে ইবনে মাজার একটি হাদিসে আল থেকে বর্ণিত হুজাইফা বলেন ইসলাম এমন ভাবে মুছে যাবে যেভাবে তোমাদের কাপড় থেকে দাগ মুছে যায় বা ধুয়ে যায় তখন সেই সময়ে কাপড়ের রং স্থায়ী কোন পাকা রং ছিল না তাই আপনি যদি একটা আপনার নিয়মিত কাপড় ধরতে করতেন তবে ধীরে ধীরে এর রং ফিকে হয়ে আসতো যতক্ষণ পর্যন্ত না এর রং চলে যায় হুজাইফা বলেছেন যে ইসলামের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটবে ইসলাম ধীরে ধীরে ফিকে হতে থাকবে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 বৃদ্ধ পুরুষ এবং মহিলারা থাকবে যারা বলবে আমরা আমাদের আগের লোকদেরকে পূর্ববর্তীদেরকে অনেক আগে বলতে শুনতাম লা ইহাই আর এই কারণে আমরাও এটা বলছি ইসলাম সম্পর্কে তারা শুধু এতটুকুই মনে রাখতে পারবে তারা সালাদ চিনবে না সিএম চিনবে না জাকাত কি চিনবে না কোনো কিছু সম্পর্কেই তারা জ্ঞান রাখবে না তারা শুধু লা ইাল্লা এই শব্দটাই চিনবে বৃদ্ধ পুরুষ মহিলারা বলবে যে আমাদের মনে আছে অনেক আগে একসময় আমাদের বাপদাদারা বলতো এই কালেমা বলতো তো এই কারণে আমরাও বলি কিন্তু এর অর্থ কি তারা কিচ্ছু জানবে না এই কথা শুনে সিলাহ যিনি একজন হুজাইফার ছাত্র তিনি হুজাইফার থেকে হাদিসটি বর্ণনা শুনলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন যে লাহিহ তাদের জন্য কি করবে যখন তারা নামাজ সম্পর্কে কিছু জানে না সিয়াম সম্পর্কে কিছু জানে না হজ সম্পর্কে কিছু জানে না সাধাকা সম্পর্কে কিছু জানে না কোনো কিছু সম্পর্কে কোন ইম নেই তো এই লাহিল্লাহ তাদের জন্য কি উপকার করতে পারে হুজাইফা তার দিক থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন তো উত্তর না পেয়ে তিনি প্রশ্নটি আবার করলেন হুজাইফা আবার অন্যদিকে ফিরে যান এভাবে যখন তৃতীয়বারের মতো প্রশ্নটি করা হলো তখন হুজাইফা বললেন হে সিলাহ লা ইহা ইহ তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে লা ইহা ইল্লাল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তিনবার তিনি এই বললেন এর কারণ হচ্ছে যে এসব মানুষকে আল্লাহ সুমতালার জন্য মাফ করে দিবেন তারা এবং আল্লাহ করে নেবেন যদিও তা ছিল শুধুমাত্র কিছু শব্দ যা তারা মুখে বলতো কিন্তু এটা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তাদের অজ্ঞতার কারণে কিন্তু প্রিয় বিন্দু লক্ষ্য করুন বিশেষভাবে এখানে লক্ষ্য করুন সেখানে সেই অবস্থায় যদি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 তাদের মতে যখন মানে মানুষ একটা মুনকার বা পাপাচার বা অন্যায়ের কাজ দেখে এটাকে বাধা দেওয়ার জন্য তখনই আগ্রহী হবে যখন সে আল্লাহর ভয়ে ভীত হবে বা আল্লাহকে স্মরণ করবে অন্য আরেকটি মতে এই হাদিসটিকে আক্ষরিক অর্থ নেওয়া হয়েছে আপনি পৃথিবীর বুকে আল্লাহর নামই শুনতে পারবেন না অবস্থা এত খারাপ হবে যে মানুষ বেঁচে থাকবে কিন্তু আল্লাহর নাম নিবে না আর এটাই হবে শেষ সময় সেই অবশ্যমভাবে সময়ে শেষ সময়ে কি আমত সংঘটিত হবে এটা তখন হবে কারণ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 যদিও পরবর্তী একসময় তিনি সেখান থেকে মুক্তি লাভ করতে সক্ষম হন ইমাম আহমদকে জেলে প্রচণ্ড নির্যাতন করা হয়েছিল বন্দী রাখা এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন আর এখন বর্তমানে অত্যাচার করা হচ্ছে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে এমনকি হক আলেমদের অনেককে মেরেও ফেলা হচ্ছে পরবর্তী আলামত ১৪ নম্বর আলামত হচ্ছে জিনা ব্যাভিজারের ব্যাপক প্রচলন ঘটবে ইমাম বুখারি থেকে বর্ণিত রাষ্ট্রদাল সাল্লাহি সাল্লাম বলেছেন যে জিনার ব্যাপক প্রচলন করবে আর অপর আরেকটি হাদিস যা এই হাদিসের আমরা বলতে পারি যে সাইন্টিফিক মিরাকল বা বৈজ্ঞানিক একটি নজিজার মতো যেখানে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যখন জিনার প্রচলন করবে তখন যদি মানুষ জনসম্মুখে পাবলিকলি এর প্রচার করতে থাকে তবে আল্লাহ তাদের মধ্যে এমন এক রোগের প্রাদুর্ভাব ঘোরাবেন যা তাদের পূর্ববর্তী আগের লোকের ছিল না এই হাদিসে রাসুদুল্লাহ সাল্লাহ আল্লাহিসাম বলেছেন যে মানুষ শুধুমাত্র তখন জিনা করে খান্ত হবে না তারা ইজহার ইজ জিনা অর্থাৎ খোলামেলাভাবে জনসম্মুখে তারা এগুলো করবে এবং প্রচারণা চালাবে রাসুদুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেন আল্লাহ এইসব মানুষদের উপরে এমন রোগ ও দুর্ভোগ পাঠাবেন যা আগে কখনোই ছিল না এমন রোগ ও দুর্ভোগ পাঠাবেন যা আগে কখনোই ছিল না এবং এইডস এর ক্ষেত্রে এই বিশেষ রোগটির ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে এইডস হলো এমন একটা রোগ যা আগে এক ছিল না দুনিয়ার মানুষ এই রোগ সম্পর্কে জানতো না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 এমনকি সিগারেট কিংবা গাড়ির বিজ্ঞাপনের সাথে অবশ্যই তারা এই নগ্নতাকে জুড়ে দিয়েছে সেটাও দিনার একটা প্রচারণা আল্লাহ সুহামতাল্লাহ রোগ পাঠাচ্ছেন এবং মানুষের এটা মনে করার কোনো কারণ নেই যে তারা এক সময় এই নতুন নতুন রোগগুলো যেমন এইডস এর প্রতিষেধক তারা আবিষ্কার করে ফেলবে আর এর ফলে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে আল্লাহ সুমতাল তখন আরেকটি রোগ পাঠাবেন ঠিক যেভাবে আল্লাহতাল্লাহ এইডস পাঠিয়েছেন যা এক সময় ছিল না তেমনিভাবে আলাহ সুহামতাল্লাহ নতুন আরেকটি ভয়ঙ্কর রোগ পাঠাবেন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 আমাদেরকে আমাদের নিজেদের ব্যাপারেও সৎ থাকতে হবে কখনও কখনো আমরা শুধু মুসলিম অমুসলিম বিশ্বের অসুস্থতার কথা বলি তাদের সংস্কৃতির সমালোচনা করি কিন্তু মুসলিম বিশ্বের বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করতে চাই না আমাদের অবশ্যই অমুসলিমদের ব্যাপারে তাদের সংস্কৃতি ব্যাপারে সতর্ক হতে হবে হলিউডের সংস্কৃতি এটা এখন সারা পৃথিবী জুড়ে স্যাটেলাইট এটাকে সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছে এমনকি সবচেয়ে পবিত্র যে স্থানগুলো সেখানকার মানুষরাও ঠিক সেই দৃশ্যই দেখতে পাচ্ছে যা আপনি টিভিতে আমেরিকাতে বসে দেখতে পাচ্ছেন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 দেখুন যে বিয়ে করা কত কঠিন আমরা আমাদের সংস্কৃতিতে মুসলিম বিশ্বের সংস্কৃতিতে বিয়েকে কিছু মানুষের জন্য একেবারে অসম্ভব করে ফেলেছি অনেকে বিয়ে করতে পারছেন না এমনকি বিয়ের কথা চিন্তা করতেও তারা ভয় পাচ্ছেন যে এত বড় অর্থনৈতিক খরচের ধাক্কা তারা কীভাবে মেটাবেন পুরুষ এবং মহিলার উপরে নারী পুরুষদের উপরে বিয়ের পূর্বে জাপিয়ে দেওয়া এই অর্থনৈতিক বোঝা এবং দায়িত্ববোধ বিয়েকে অনেকের ক্ষেত্রে একেবারে কঠিন এমনকি অসম্ভব করে তুলে ফেলেছে কিন্তু সাথে সাথে জিনা ব্যবীচার অনেক সহজ হয়ে গেছে আইন করে এটাকে সহজ করে দেওয়া হয়েছে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 আপনি হয়তো আপনার মেয়ের জন্য ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছাড়া কোনো পাত্রই খুঁজবেন না মুসলিম ম্যাগাজিনগুলোতে ম্যাট্রিমোনিয়াল ম্যাগাজিনে আপনি হয়তো দেখতে পারবেন যে একজন হয়তো ২৮ বছরের মেয়ে তার নিজের দেশের জন্য একজন মানুষ করছে স্বামী হিসেবে কিন্তু সে অতিরিক্ত একটি শর্ত জুড়ে দিয়েছে যে তাকে অবশ্যই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে যদি সেই ব্যক্তি আল্লাহ একজন কাছের মানুষ হয় একজন দিনদার ব্যক্তি হয় তাহলেও তার শর্ত পূরণ হবে না তাকে ডাক্তারই হতে হবে অথবা ইঞ্জিনিয়ারই হতে হবে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 रसदुल्ला सल्लाह सल्लम समाज से ही फिटनार कथा बटे और क्षति हो कारण सकले मूलत समाज बसिंदारा एक ही नौकर जतार जन सबाई भुगते हम मे समाज परेशी जदि परिस परिवर्तन नीता के चरम मूल्य दीते रसदुल्लाह सल्लम ठीक येपार करें राषदुल्लाह सलिमें धर्म अर्थात दिन एवं चरित्र चरित्र देखे सन्तुष्ट हो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 তো একজন আলেম বলেছিলেন যে ধনী লোকেরা যারা অনেক সময় সদাকা করে তাদের ব্যাপারে বলেছেন যে ধনী লোকদের জন্য এই বিষয়টা অনেক বড় একটা সদাকা হবে যদি তারা তাদের জীবন দশাতেই তিন বা চার জোড়া দম্পতির বিয়ের দায়ী দায়িত্ব আর্থিক খরচের ভারটা নিয়ে নেয় আমরা অনেকে অনেক সময় যান সদাকা করি মসজিদের সামনে ভিক্ষুকদের টাকা দেওয়া থেকে আমরা অনেকেই বিরত থাকি না তাদেরকে সাহায্য করি তো এই ধরনের দান সাদাকা থেকে যদি আমরা গঠনমূলকভাবে কোনো একটা বিয়েতে সাহায্য করি যারা মুসলিম যুবক পুরুষ নারী তার হয়তো আর্থিক খরচের কারণে বিয়ে করতে পারছে না এই ধরনের কাজে যদি আমরা সাহায্য করি সেটা আরও অনেক বেশি উপকার বয়ে আনতে পারে অনেক আলেম বলেছেন যে মসজিদের সামনে যারা থাকে এই ভিক্ষিকারা আসলে ব্যবসায়ী তারা আসলে এক প্রকার ব্যবসায়ী এবং এটা প্রমাণ করে যে সাদাকা করার সময় আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে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 তিনি এমন কিছু ব্যাপারে কথা বলেছেন যেগুলো ইতিমধ্যেই ঘটে গেছে বিশেষত আমাদের সময়ে আল কুর্তুবী তার সময়ের অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন যে আল আন্দালুস এবং স্পেনের মুসলিম এবং ওখানে ইসলামের যে শক্ত অবস্থান ছিল যা কিনা পরবর্তীতে এক সময় খিলাফাতে রূপান্তরিত হল এবং কি কারণে এরপরও তা মুসলিম বিশ্বের বাইরে চলে গেল মুসলিম বিশ্ব কি কারণে তা হারালো সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন খিলাফা সেই সময় বাংলাদেশেও ছিল তো তখন মুসলিমরা অনেকদিন পর্যন্ত একসাথে এই দুই খিলাফা মেনে নিতে পারেনি অবশ্যই মুসলিমদের জন্য একটি খেলা খিলাফা ব্যবস্থাই থাকতে হবে আর জন্যই স্পেনের মুসলিমরা নিজেরা অনেকদিন যাবত খিলাফার ডাক দিতে সাহস পায়নি যদিও তারা বর্তমানে খিলাফা আল আসাবিয়া থেকে সম্পূর্ণ স্বাধীন ছিল কিন্তু তারা একসময় অনেক বেশি সফল প্রাচুর্যপূর্ণ এবং অনেক বেশি ধনশালী এবং সম্পদশালী হয়ে যায় তাই তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং নিজেরাই খিলাফা গঠন করে ফেলে তো আর সেটাই মুসলিম বিশ্বে একসাথে দুটি খিলাফা থাকার প্রথম ঘটনা একটি কুর্তুবাতে এবং অন্যটি বাগদাতে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 স্পেন থেকে পুরোপুরি ভাবেই মুছে গিয়েছে কারণ হতে পারে ছিল তারা ছিল এবং তাদের মধ্যে অনেকে বলেছেন যে সেখানে একজন বেশ্যা ছিল যে তার কপালে কবিতা লিখে রেখে মানুষকে আকৃষ্ট করত। আকর্ষণ করত আর সে প্রকাশ্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো তো তার সময়ের বর্ণনা দিতে গিয়ে এভাবে বলেছেন যে এই ঘটনাগুলো আমাদের সময়ে ঘটেছিল আর এভাবে এইসব কারণে একসময় মুসলিমরা স্পেন কে পরবর্তী ১৫ নম্বর আলামত হচ্ছে যে রিবা অর্থাৎ সুদের ব্যাপক সম্প্রসারণ ঘটবে রিবা যার অর্থ সুদ কিন্তু আজকাল আমরা একে বিভিন্ন নামে যেমন মুনাফা ফাইন্যান্সিং মর্ডগেজ রেট ইত্যাদি নতুন নতুন নাম দিয়ে থাকি এটা বিভিন্ন রূপে আসতে পারে কিন্তু আসলে মূলত একই জিনিসকে বোঝাচ্ছে অর্থাৎ সুদকেই বোঝানো হচ্ছে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 শত্রু হিসাবে নিবে তারা আল্লাহ যার জন্য গুণাকারীর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 আপনি আমাকে এখনই দিলে একই পরিমাণ করবেন আর পরে দিলে আরো বেশি যোগ করে পরিশোধ করবেন আর এখন এটাকে মানুষ বিভিন্ন নামে বিভিন্ন ভাবে উপস্থাপন করছে আপনি এমন কোনো কোম্পানি খুঁজে পাবেন না যারা স্বল্প সময় অথবা বেশি সময় সাপেক্ষে এই টাকা পয়সা অর্থ ধার দেয় না তো সবাই বলতে গেলে প্রায় আমেরিকার প্রায় সবাই লোনের উপর চলে যে কোনো ধরনের লোন যে কোনো ধরনের ঋণ তারা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 এর মানে আপনি ক্ষতির সম্মুখীন হবেন যেভাবেই হোক না কেন এটাই বোঝানো হয়েছে এই হাদিসে লেনদেন সুদের ওপর ভিত্তি করে হবে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি যদি সুদ থেকে দূরে থাকতে চান আপনি অনেকটাই পারবেন কিন্তু এর এরপরও আপনি বিশ্ব অর্থনীতির মাধ্যমে সুদ দ্বারা পরোক্ষভাবে আক্রান্ত হবেন আপনারা জানেন যে আগের যুগে রাস্তা ছিল ধুলার রাস্তা ধুলাময় তাই যখন একটি ঘোড়া অথবা একটি গাথা বা একটা উট বাস দিয়ে দ্রুত ছুটে যেত তখন ধুলা থেকে দূরে থাকার চেষ্টা করলেও শত চেষ্টা করলে ধুলা থেকে বাঁচা যেত না তাই আপনি যদি আপনার সাধ্যমতো পরিষ্কার থাকার চেষ্টা করেন তো এটা ভালো কিন্তু কিছু ধুলো আপনাকে ছুঁয়ে যাবেই এবং বর্তমান সময়ে এটাই ঘটছে আপনি যতদূর সম্ভব চেষ্টা করবেন পরিষ্কার থাকার কিন্তু কিছু ধুলো আপনার শরীরে লাগবেই এবং এটা একটা বিপরয় কারণ আল্লাহ সুমতলা বলেছেন যে তিনি সুদকে ধ্বংস করে দেবেন আর সুদের মধ্যে কোনো কল্যাণ নেই কোনো বারাকা নেই তাই যেই দুনিয়াতে সুদের কারবার হয় সেটা কল্যাণ কোন নয় আর এজন্যই আমরা এর দ্বারা আক্রান্ত হচ্ছি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 সেখান থেকে ইসলামের দাওয়া ছড়িয়ে পড়ে অথচ এটার কোন পানিরোধক ছাদ পর্যন্ত ছিল না তার তিনি একজন কারিগরকে ডেকে বললেন তিনি আরো বললেন হলুদ রং ব্যবহার করবে না কারণ এগুলো হচ্ছে উজ্জ্বল রং তিনি রাজমিস্ত্রিকে বললেন যে ওই দুইটি ওই দুইটি রং ব্যবহার না করতে কারণ এটা মানুষকে বিভ্রান্ত করবে মানুষের মনোযোগ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 এমন কি সালাদ পড়তেও হয়তো অনেকে জানে না এবং তারা এমন অনেক টাকা খরচ করে মসজিদ তৈরি করে দেখা যায় মানুষটা ব্যবহার করে না দেখে থাকবেন যে মানুষ হয়তো বাজারে ঘুরে বেড়াচ্ছে অনেক শব্দ হত শব্দ হইচই সরগোল হচ্ছে তো সবাই মসজিদের পাশ দিয়ে যাচ্ছে আর বলছে বাহ দারুন কি সুন্দর মসজিদ কিন্তু কেউ সালাদ পড়তে যাচ্ছে না আবার অনেক জায়গায় এমন মসজিদ দেখবেন যে এতই সুন্দর যে যাদুঘর হিসেবে সেগুলোকে ব্যবহার করা হয় আর সালাতের সময় কেউ সালাদ পড়তে যায় না এসব মানুষ মসজিদে আসে দেখার জন্য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 পরবর্তী সতেরো নম্বর আলামত হচ্ছে যে উতু উতু দালান করার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তুমি মেষ এবং ছাগল পালককে দেখবে যে উতু প্রাসাদ বানাতে প্রতিযোগিতা করছে যারা কিনা নগ্নপদ এবং গরিব ছিল এবং এটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে খালি পায়ের নগ্ন হিসাবে বর্ণনা করেছেন তো এর মানে এই না যে তাদের আসলে কাপড় নাই এর মানে হচ্ছে তারা এতটাই গরিব ছিল যে তারা নিজেদের সতর ঠিকমতো ঢাকতে পারতো না কাপড়ের অভাবে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 যেসব মানুষ খুবই দরিদ্র ছিল তারা হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে ঘরের ব্যবস্থা করতে পারত না আর এখন এটা সুচ্চ ভবন করার প্রতিযোগিতা আর আল্লাহ এটা ছিল ধ্বংসপ্রাপ্ত আদ জাতির একটি চিহ্ন এটা ছিল আদ জাতির একটি সাফল্য কুরআ তাদের নবী হুদ আলাহ বলেন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 এবং আমাদের আজকের আলোচনায় সর্বশেষ যেই আলামতটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আঠারো নম্বর সেটা হচ্ছে দাসি তার নিজের মনিপকে জন্ম দেবে এই হাদিসটি জিবরুল্লাহিস্লামের একটি বিখ্যাত হাদিস এটা বুকারি এবং মুসলিমেও রয়েছে জিবরুল্লাহিসাল্লাম মুহাম্মদ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন কিয়ামতের লক্ষণ সম্পর্কে তো রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম বললেন যে কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে মহিলা বা দাসী তার মনীপকে জন্ম দেবে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 তিনি আমাদের কাছে কোনো কিছুর জন্যই ঋণী নন এজন্যই আমাদের কৃতজ্ঞতা আল্লাহর কাছে হওয়া উচিত আর এর পরই হচ্ছেন বাবা মা আর সেজন্য আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন শুধুমাত্র তারই ইবাদত করতে এবং পিতামাতার প্রতি সদয় হতে আল্লাহ সুমতাল্লাহ নিজের নাম উল্লেখ করার পরই বাবা মায়ের প্রতি সুন্দর হতে বলেছেন যখন একটা বাচ্চা অসহায় থাকে তখন তার মা এবং বাবা তাকে বড় করতে যে পরিমাণ কষ্ট করে এবং আল্লাহ তাদের যে ক্ষমতা দিয়েছেন আর শুধুমাত্র এভাবেই একটি বাচ্চাটিকে তারা বড় করতে পারে আর সুমান পনেরো বছর বয়সে সে বাচ্চাটা এক সময় আর তাদেরকে কিছুই ফেরত দেয় না আর এটি হচ্ছে অকৃতজ্ঞতার চূড়ান্ত সীমা মুহমাহ